আয়সার আদেলা তালান বর্ণিত তিনি বলেন নবিসাল্লাসাল্লাম তার যে অসুখে ইন্তেকাল করেছিলেন সেই অসুখের সময় জিজ্ঞেস করতেন আগামীকাল আমার কার কাছে থাকার পালা আগামীকাল আমার কার কাছে থাকার পালা তিনি আয়েশার রাজেলা তালান্না এর পালার জন্য এরূপ বলতেন সুতরাং উম্মাহাতুল মোমেন তাকে যার ঘরে ইচ্ছা থাকার অনুমতি দিলেন এবং তিনি আয়েশার রাজে আলাহু এর ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়সার রাজে আলাহু তাল্না বলেন আমার পালার দিনী আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেলেন এ অবস্থায় যে আমার বুক ও গলার মাঝখানে তার বুক ও মাথা ছিল এবং তার মুখের লালা আমার মুখের লালার সঙ্গে মিশেছিল